তল্হা বর্ণিত। তিনি বলেন জনৈক নাজাদবাসী আল্লাহ রসুল সাল্লামের নিকট এলো তার মাথা চুল ছিল এলোমেলো আমরা তার কথার মৃদ আওয়াজ শুনতে পাচ্ছিলাম কিন্তু সে কি বলছিল আমরা তা বুঝতে পারছিলাম না এভাবে সে নিকটে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন দিনে পাঁচ অক্ত সালাদ সে বললো আমার উপর এছাড়া আরো সালাদ আছে তিনি বললেন না তবে নকল আদায় করতে পারো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আর রমজান মাসের সাওম সে বললো আমার উপর এছাড়া আরো আছে নকল আদায় করতে পারো বর্ণনাকারী বলেন আল্লাহ রসুল সাল্লাহাম তারাতের কথা বললেন সে বলল এছাড়া আরো আছে তবে নকল হিসাবে দিতে পারো বর্ণনাকারী বলেন সেই ব্যক্তি চলে এই বলে চলে গেলেন আল্লাহর শপথ আমি এর চেয়ে অধিকও করবো না এবং কম করব না তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন স্বীকৃত কার্য হবে যদি সে সত্য বলে থাকে